পূর্ব দিকে বাস করত এক কুমড়ো দৈত্য ওই রকম বিশাল আর প্রকাণ্ড কুমড়ো দৈত্য আর একটাও ছিল না এখানে মানুষজন জানত না অনেক ফল আর শাকসবজি আর আলু ছিল তাদের প্রধানতম খাদ্য সুস্বাদু খাবার বলে আলুতে থাকা বেশি থাকায় আর ব্যায়াম করত না বলে। মানুষজন মোটা হয়ে বলেছিল এটা ছিল কুমড়ো দৈত্যর কাছে সুবর্ণ সুযোগ বাচ্চাদের উপর নজর রাখার যারা মোটা হয়ে গেছিল আর তাদের ধরে নিজের দাস বানিয়ে কাজ করানো চলে এসো ভেতরে চলে এসো যার ডাইনা নামে এক মেয়ে ছিল যে কলোসিয়ার বাকি বাচ্চাদের মতোই মোটা ছিল রাজকুমারীর পাশে সবসময় দুজন মায়াবি থাকতো যারা ওকে সবসময় রক্ষা করত। মানুষজনের কাছে খবর পৌঁছে গেছিল যারা রাজা সেনাপতি হওয়ার জন্য আগ্রহী হয়ে পড়েছিল কিন্তু তারা যত ইচ্ছুক অথবা উৎসুক হয়ে ওঠো ওরা একটা লাঠিও ঠিক না দৈত্যের কথা ভেবে রাজ্যের পূর্ব দিকে আর তাদের ছেলে এনেস সাথে এদের একটা বিশাল বড় জমি ছিল কোমরো দৈত্যের মাটির নিচের আস্তানার কাছেই যেখানে ওরা আলু চাষ করত। রাজকুমারীর মতন এনেস ছিল যথেষ্ট মোটা এই হত দরিদ্র পরিবার অনেকটা সময় পরিশ্রম করতো জন্য। কারণ ওদের একদিন যখন প্যাট্রো আর এনাস ওদের জমিতে আলো তুলছিল তখনই মাটি কেঁপে উঠলো ভয়ানক ভাবে না বাবা আমি পারবো না আমি ক্লান্ত হয়ে গেছি ও আমার সোনা ছেলে আমার পিঠে উঠে পড়ো ওর বাবার পিঠে ওঠার চেষ্টা করলো কিন্তু লাভ হলো না মনে হচ্ছিল যেন একটা সরু পলের পেছনে লুকিয়ে আছে কোমরো তৈত্যে প্রতি পদক্ষেপে মাটি কেঁপে উঠছিল ও যতই ওই গরিব কৃষক আর তার ছেলের দিকে এগিয়ে আসছিল আমরা এখন কি করবো ভীত ও সন্ত্রস্ত হয়ে প্যাট্রো ক্লাস চারিদিকে দেখতে লাগলো যতই কুমড়ো করে ওদের আমি তোমায় ভালোবাসি ঠিক তখনই ওদের সামনে কুমড়ো দৈত্য দরাম করে এসে পড়লো ওরা জানতো না যে আলু দৈত্যদের কাছে জাদুর মতো কাজ করে আর তাদের চির পাঠিয়ে দেয়া ছেলেকে সুস্থ অবস্থায় দেখে জড়িয়ে ধরলো তোমাদের সুরক্ষিত দেখে খুব খুশি হয়েছে। কিন্তু আমাদের জমিতে পড়ে থাকা দ্বৈতের ব্যাপারে আমরা কি করব। যে ওই কথাটা বললো কুমড়ো দৈত্য ফেটে উঠল বিশেষ করে রাজা রেন তো চমৎকার আমার সোনা দায়ানা তোমার পাশে আর মায়াবিদের থাকার কোনো দরকার নেই সেনাপতি বানানোর কথা ভুলেই গেলেন যাতে কৃষক খুবই আহত হল তবে ডাফনে আর এনস এই সমস্ত নিয়ে কিচ্ছু ভাবেনি কোমরো দৈত্যর সাথে সেই ভয়ানক যুদ্ধের পর হেমন্তের মধ্যে ও যথেষ্ট ঠিকঠাক হয়ে গেল ওজন কমিয়ে ফেললো একদিন যখন আলুর জমিতে এনস ব্যায়াম করছিল জমির আশেপাশে দেখল আঙুর গজিয়ে উঠেছে বাবা দেখো অদ্ভুত লাগছে চারিদিকে পরের দিন যখন ওরা আবার জমিতে এলো ওরা দেখলো পুরো জমিটা কুমড়ো দৈত্যের মাথায় ঢেকে গেছে ওরে বাপরে একটা কুমড়ো দৈত্য আমাদের নাজি হাল করে দিয়েছিল কিন্তু এখন এত পুরো সৈন্য দল দৈত্যের মাথায় পুরো জমি ছেয়ে থাকতে দেখে কোলোসিয়া বাসের মনে আবার ভয় সঞ্চার হলো। কিন্তু কোনো মুখ বা নাড়াচাড়া না দেখে ওরা একটু আশ্বস্ত হল এখন যদিও এনাস সমস্ত বাজে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল কিন্তু ওর ছোটোবেলার অভ্যেস সব কিছু চেখে দেখার সেটা আজও যায়নি তাই ভাবছিল এই কুমড়োর স্বাদ কেমন হতে পারে আমার আর কুমড়োর একটা টুকরো কেটে নিয়ে এক কামড় দারুণ খেতে ও একের পর এক কামড় দিতে দিতে পুরো কুমড়োটাই খেয়ে ফেললো তুমিও চেখে দেখো কি তুমি কি জানো যে সবকিছু এভাবে খেতে নেই তুমি তো অসুস্থ হয়ে পড়তে পারো আমি না, কিন্তু লোভ সামলাতে পারিনি সোনা ছেলে আমার তুমি এটা কেন করলে এটা খেয়ে যদি তোমার কিছু হয়ে যেত চিন্তা না, আমি ঠিক আছি সেই দিন সন্ধেবেলা যখন প্যাট্রো বাড়ি ফেলল ও ঘটনাটা শুনে স্তম্ভিত হয়ে গেল আহ বাবা এসব নিয়ে ভেব না তুমি একদম আমি ঠিক আছি আর তোমারও চেখে দেখা উচিত ওগুলো খুব সুস্বাদু ছিল প্যাট্রোক্লাস এই বিষয়ে কিছুক্ষণ ভাবল আর যেহেতু কুমড়োর মাথাগুলো গজিয়ে উঠেছিল আলুর বদলে আর ওরা যথেষ্ট ছিল তাই ঠিক ঠিক করলো খেয়ে দেখা তখনই বলল। আমি একটু গরম জলে ওগুলো সেদ্ধ করে নিই চমৎকার ওরা সেই সেদ্ধ করা কুমড়ো খেতে বসল আর প্রথম কামড়টা দিয়েই ওদের মুখ উজ্জ্বল হয়ে উঠল এটা সত্যি খুব সুস্বাদু আমি ভাবতেই পারিনি এত সুস্বাদু হবে পরবর্তী বেশ কিছুদিন ডাফনি ঠিক করলো যে ও কৌশলের দ্বারা এটা দিয়ে আরো কিছু জিনিস মিশিয়ে যেমন দুধ ডিম চিনি আর মশলা দিয়ে এটার স্বাদ আরও ভালো করবে যেটা দিয়ে বিভিন্ন রকমের পদ বানাবে ওরা সারা জীবনে এমন সুস্বাদু কোনো কিছু খায়নি সবাই খুব উত্তেজিত ছিল ওরা আরো কুমড়োর মাথা নিয়েলো। আর সেগুলো একটা জায়গায় তখন কুমড়োর পদের সুবাস পেলেন আর সেখানে রত থামাতে বললেন শিগগিরি যাও আর সুবাসের খোঁজ নিয়ে এসো গন্ধটা খুবই চমৎকার যখন সৈনিক ফিরে এলো সে বলল। এক দেখতে খুবই উৎসুক ছিলেন আর শীঘ্রই উনি কামড় দিলেন উনি চমৎকৃত হয়ে গেলেন এটা দারুন খেতে কৃষক ওর পরিবারকে ডাকো তো তার আগে আমাকে বলো যে কি করে এই সুন্দর পদ রান্না করলে প্যাট্রাস সবকিছু বিস্তারিত ভাবে যে ওরা কি করে এগুলো পেয়েছে আর কি করে বানিয়েছে সবকিছু বলেছিল যে ও শুধু আলো না বরং আরো অনেক শাক সবজি এবং ফল খায় যেগুলো খুবই সুস্বাদু এবং সুষম শীঘ্রই রাজা রাজ্যে ঘোষণা করে দিলেন সবাই যাতে একটা সুষম এবং স্বাস্থ্যকর খাবার খায় সেটা ও নিজের মেয়ের ক্ষেত্রেও আর কিছু দিনের মধ্যে মোটা মানুষের সংখ্যা কমে গেল মানুষরা আরও সুস্থ আর বলশালী হয়ে উঠল আর শীঘ্রই কলোসিয়া রাজ্য অন্যতম স্বাস্থ্যকর রাজ্য হিসাবে পরিচিত হলো।